প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে অর্থাৎ উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যা সাগর, কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের উপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বৎসর বড়ো হইবেন পরণে থান কাপড় পায়েচটি জুতা গায়ে একটি হাতকাটা কাটা ফ্লানেলের জামা মাথার চতুষ্প উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খর্বাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবিদ বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদে ছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই তা হল সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পর আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের অর্থাৎ প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত पंचम मातृभक्ति मन माँ बलियार तुम्हें विवाहे अर्थात भ्रतार विवाहे ना आसो तान खराब है तई कलिका हईते हाटिया गलें पथे दामोदर नदी नौका नाई सातार दिया ग सेिजा कपड़े विवाह रत्रे वीर सिंहए मार्च गिया उपस्थित बलें এসেছি ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কি দাঁড়াইয়া আছেন ভাব সংবরণ করিবার জন্য বলিতেছেন জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসারা শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাঁহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিলেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ভবনাতো কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তসার যেমন ফলগু নদী উপরে বালি একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক আছে। কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলে হাসিতে লাগিল বিদ্যাসাগর সহাস্যে বলিলেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান বলিয়া হাসিতে লাগিলেন শ্রী রামকৃষ্ণ বলিলেন না গো জল কেন তুমি তো অবিদ্যার সাগর ন তুমি যে বিদ্যার সাগর তুমি খির সমুদ্র সকলের হাস্য বিদ্যাসাগর বলিলেন তা বলতে পারেন বটে বিদ্যা সাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছই। বিদ্যাসাগর বলিলেন মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর সহাস্যে বলিলেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি তা নওগো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে ए आनंदमय पुरुष के दर्शन और कथा कथामृत पान कर